700 मुनाफा दीयोग कर रास्ता दी मानव মানবতা সমাধা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه اجمعين و بعد فيشتبه بانگلار بريقى دعشق ستا بھائبو نرى اپنا در که ام انتران جنات چه عال قرآن اير جبان گونشتو بيده بيدان اونشتاني امنا بيگتو پوربه اللار قرآن اير حرام کرا সেই সুদ বিষয়ে আমাদের কোরআনিক মূলনীতিটি নিয়ে আলোচনা করছিলাম কিছু অংশ রয়ে গেছে সেজন্য বর্তমান পর্বে সেই বিষয়টি আবার নিয়ে এসছি সেখানে আমরা করিমের সৌরাল বকরার দুশো ২৭৫ নম্বর আয়াত থেকে ২৮১ একাশি নম্বর আয়াত পর্যন্ত সুদের বিরুদ্ধে যে আল্লাহ করেছেন বিধান দিয়েছেন সেটি আমরা আলোচনা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি যে অংশটি শেষ করতে পারেনি সেখান থেকে আজকে শুরু করছি আজকেরও আমাদের কোরআনিক যে মূলনীতি বৈশ্বিক মূলনীতি সমগ্র মানব জাতিকে সুৎখোরদের নিপীড়ন থেকে অর্থনৈতিক শোষণ থেকে নির্যাতন থেকে রক্ষার জন্যে কোরআন যে ভূমিকা নিয়েছে আসলে কোরআনের কাজই হল একটা কল্যাণের কাজ উপকারী জিনিস মানুষের জন্য যেটা দিন দুনিয়ার রহমত নেয়ামত বরকত নিয়ে আসবে কোরআন সেটাকে সমাজে দেবে সমর্থন দেবে প্রবর্তন করবে এর বিপরীতে যেটা অত্যন্ত ক্ষতিকর এর বিপরীত যেটা মানুষের জন্য ধ্বংসাত্মক সেটাকে নিষেধ করে দেবে ধ্বংস করে দেবে এই উন্নীতিতে সমগ্র কোরআনেই আমরা দেখেছি কিভাবে কত সুন্দর বিধি বিধান পজিটিভ নেগেটিভ ভাবে কোরআনে কারে নিয়ে এসছে তোমরা যদি তোমরা তা বা করো সুদ বর্জন করো তাহলে মূলধন যেটা তোমরা সুদে বিনিয়োগ করেছো সেটা তোমাদের থেকে যাবে ইন্টারেস্ট বা সুদে মূলধন নিয়োগ করেছ সেটা থেকে যাবে আর যাকে সুদ দেয়া হয়েছে যে গরিব সুদ ভিত্তিক নিয়েছে সে যদি এখন পজিটাও খেয়ে ফেলে থাকে সেটা তোমাকে ফেরত দেওয়ার মতো তার অবস্থা নেই তাহলে এখানে ওয়াজিব হলো ফান ইলামাই সর তাহলে ধোনির উপরে খরচ বা সেই গরিবকে তার স্বাচ্ছন্দ্য পর্যন্ত অবকাশ দেয়া দিতে হবে যে তুমি যেদিন দিতে পারবা সেদিন আমার মূলধনটা আমাকে ফেরত দিও তবে যদি ধোনি তাকে এটা ক্ষমা করে দেয় যে ঠিক আছে না তসদু হইরুল যদি পুরাটাই দান করে দাও তাহলে সেটা আরো উত্তম এতকাল যে জুলুম করেছিলে নিপীড়ন করেছে তাকে শোষণ করেছিল সেই মন্দ কাজটি একটি পূর্ণ কাজ দিয়ে এটা সেটি তাকে ক্ষমা করে দাও এরপরে আল্লাহ কথা। যে ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে তাই ফেরত দেওয়া হবে তাই দান করা হবে যা উপার্জন করেছে আর তাদেরকে কোনো জুলুম করা হবে না এভাবেই মোহান আল্লাহ রব্বুল ইজাতল জালাল সুদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই ওয়াজটি করেছেন প্রিয় ভাই বোনেরা এই সুদ সেটা ঋণ দিয়ে বেশি আদায় করার সুদ হোক অথবা একই শ্রেণীর জিনিস টাকা পয়সা সোনা রূপা ইত্যাদি এগুলো দিয়ে বেশি নেয়া হোক এটাও একটা সুদ এক মন দিয়ে সোয়া এক মন দেড় মন এক মন ধান দিয়ে ধান বা কারো একটু বেশি বা একটু কম এরকম নেওয়া যাবে না যা দেবেন তাই এখানে কোনো করার সুযোগ নেই যেটা বর্তমান বিশ্বে ছড়িয়ে আছে ঋণ ভিত্তিক যে সুদ সেটা তো আছেই অনেকেই ইসলামিক ব্যাংকিং এর বিরুদ্ধেও কথা বলেন যে একই রকম তো আমরা সুদ খাই সরাসরি ইসলামী ব্যাংকিং যারা করেন তারা গুরিযখান না এটা বলা ঠিক না এটা তো কোরআন হাকিমে যেটা করে ব্যবসা বাণিজ্য করে তারা যে লাভ খায় এটা তো সুদেরই মতো নবিন ওটাকে তারা সুদ বানিয়ে দিয়েছে কোনো ক্রমে এটা আর ওটা এক নয় হালাল সন্তান আর হারাম সন্তান একই ক্রিয়ায় আসে কিন্তু আকাশ পাতাল বেশ কম একটা প্রসেসিং একটা হারামকে যে কোনো একটা কিছুকে একটা প্রসেসিং করলে সেটা বৈধভাবে প্রসেসিং করলে সেটা হালাল হয় যেমন একটা নারী একটা পুরুষ তারা একটা প্রসেসিং ছাড়া বিবাহের সেই ব্যবস্থাপনা ছাড়া যদি মিলিতে হয় সন্তান হয় সেটা হারাম হলো তারা হারামকে জিনাকার হলো জিনাকারে নি হলো আর একটা প্রসেসিংয়ে যদি আসে এটাকে আল্লাহ দেওয়ার নিয়মের ভিতরে এনে তারা করলো একই কাজ কিন্তু এটা হলো হালাল ঠিক ঋণ দিয়ে দশ টাকা নেয়া একশো টাকা ঋণ দিয়ে দশ টাকা নেয়া আর একশো টাকা বিনিয়োগ করলাম আমি তোমাকে ঋণ দিলাম না আমি তোমাকে একশো টাকা দিলাম একজন একজনকে একশো টাকা দিল তুমি ব্যবসা করো আমি বিনিয়োগ দিয়েছি তোমাকে ব্যবসা করে যদি লাভ হয় সেটা দুইজনে ভাগ করে নেব এত তোমার তো আমার আর যদি লস হয় তাহলে তো আমার পুঁজে গেল তোমার শ্রম গেল লসের রিক্স না দিলে লাভ বৈধ নয় কেন আপনার পকেটের দশ টাকা আমার জন্য হালাল হবে অবশ্যই জন্যই হালাল হবে যে আপনি কষ্ট করে বাজারে পণ্য নিয়ে এসছেন আপনি বিক্রি করছেন আপনার এটা বিক্রি নাও হতে পারত এটা নষ্ট হয়ে যেতে পারে এখানে অনেক রিক্স আছে আপনার এই যে রিক্স নিয়েছেন সেই রিক্সের জন্য আপনি দশ টাকা পেতে পারেন বিশ টাকা পেতে পারেন আপনি লাভ করতে পারবেন লাভ না করলে তো আপনি এই করে আপনি টিকতে পারবেন না তো শরিয়া সেজন্য বিনিয়োগকে বৈধ করেছে আহাল্ল বাইয়া বাই মানে বিনিয়োগ ভিত্তিতে যেটা লাভ আসবে একজন হয়তো শ্রম দিল একজন পুঁজি দিল সেটা তার একটা ব্যবসা হলো সে ব্যবসার মাধ্যমে যেটা আল্লাহ দেবেন দুজনেরই সেখানে শ্রম আছে সেই হিসাবে সেটা বৈধ কিন্তু যেটা লোন দিয়ে বিশ্বব্যাপী যে সুদী ব্যাংকগুলো তারা তো বিনিয়োগ দেবে না তারা দিবে দেবে এটা হলো লোন তোমার লাভ হোক আমার কিছু যায় আসে না আমাকে এত টাকার বিনিময় এত টাকা দিতে হবে আজকাল সামাজিক অবক্ষয়ের কারণে হয়তো এইরকম একটা কথা তারাও বলে কিন্তু চূড়ান্ত তাদের হিসাব নিজে লেখা থাকে যে এখানে লাভ লসের হিসাব এটা এমন এবং তারা যেটা লাভ হয় বছরের চূড়ান্ত হিসাবের পরে আগে যা দিয়েছে সেটার সাথে ওটা যুক্ত করে দেয় শুরু থেকে সেখানে শোধ নেই যেহেতু সেটা বিনিয়োগ হ্যাঁ কোনো ইসলামিক ব্যাংক যদি তারা ইসলামিক ব্যাংক নাম দিয়ে অন্যরকম কিছু করে তারা লোন দিয়ে শোধ নেয় সেটা তাদের দায় দায়িত্ব সেটা তো আর আমরা রিক্স নেব না আমরা এটা কোনো মতেই একজন মুসলিম এটা গ্রহণ করতে পারেন না তাহলে তিনি চিরস্থায়ী জাহার নামি হয়ে যাবেন মানাত্মক কথা ওইটা বলার কোন সুযোগ নেই যে বাণিজ্যের যে লাভ এটা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মত না আপনারা দিচ্ছেন কনভেনশনাল ব্যাংক বা সুদী ব্যাংক দিচ্ছে লোন লোন দিয়ে লাভ নিচ্ছে আর ইসলামিক ব্যাংক সেখানে লোন দেওয়ার কোন সুযোগই নাই। তারা দিচ্ছে বিনিয়োগ প্রথম পয়েন্ট থেকেই তারা বিনিয়োগ দিয়েছে আর শুরু পয়েন্ট থেকেই সুদী ব্যাংকের কাজটা অবৈধ যেহেতু সে লোন দিয়েছে লোনের হচ্ছে আর এটি আর বিনিয়োগ হলো ব্যবসা অর্থাৎ বিনিয়োগকে লোনের মতো বলার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ যদি লোন দিল সে আল্লাহর কাছে এটা লাভ পাবে মানে সবাব পাবে আল্লাহ তাকে সব দিবেন আঠারো গণ সাব দিবেন এবং লোন যেই তারিখে দেওয়ার কথা সেই তারিখ যদি দিতে না পারে সে তারিখ বাড়িয়ে দেয় তাহলে প্রতিদিন যে পরিমাণ টাকা লোন সে দিয়েছে ওই পরিমাণ টাকা সদগা করার সাপ সে পেতে থাকবে মনে করুন জাইদ আমারকে দশ হাজার টাকা লোন দিয়েছে এক মাস পরে দেওয়ার কথা ছিল এক মাস পরে সে দিতে পারল না আর সে আরও এক মাস সময় নিল তাহলে এই পুরো এক মাস প্রতিদিন জাইদ দশ হাজার টাকা দান করা স্বভাব পাচ্ছে প্রতিদিন তার আমল লেখা হচ্ছে যে সে আজকেও দশ হাজার টাকা দান করেছে প্রতিদিন সে দান করছে আসলে তো সে দান করে নেই সেখানে সময়টা বাড়ি দিয়েছে কিন্তু আল্লাহ তালা তাকে নিজের কাছ থেকে কিভাবে পুষিয়ে দিচ্ছেন তাহলে লোনটা পুরোটাই চ্যারিটি এবং সমাজ কল্যাণ মানব সেবা হিসেবে আল্লাহতালা এটাকে রেখেছেন সেখান থেকে দুনিয়ার দুপয়সা এখান থেকে নেয়ার কোন সুযোগ নেই এই বিতর্কের কোনো সুযোগ নাই যে ইসলামী ব্যাংকিং প্রথায় যে লাভ হচ্ছে সেটা আর সুযোগ নেই প্রিয় ভাই বোনেরা আসলে সুদ এটা একটা মারাত্মক জিনিস এই জন্যই ইসলামে এত কঠিন ভাবে এটাকে হারাম করা হয়েছে যেমন মুসলিমের একটি হাদিস কোন লানদ্রাপ্ত জিনিস হালাল হতে পারে না তাহলে যে সুদ খাওয়ায় তাকে আল্লাহ লানত করেছেন ও কেলাহ যে সুদ খাওয়ায় তাকে আল্লাহ লানত করেছেন ওষা হেদাই যে দুজন সাক্ষী সুদ লেখে সে দুজনের উপর সাক্ষী হয় যে কত ভয়ঙ্কর জিনিস এবং যেটা গত পর্বে আমরা বলেছি যে এরা পাগল হয়ে উঠবে কি আমাদের ময়দানে আর দুনিয়াতেও সে পাগল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি তো সেই পাগল হওয়া। হাত থেকেও নিজের প্রজন্মকে রক্ষা করতে হবে এই জন্যই সুদের এই অর্থনীতি আল্লাহ তারা বিশেষভাবে কোরআনে গুরুত্ব দিয়ে হারাম করেছেন নবী সাল্লাম থেকে যেই খুব দীর্ঘ একটি হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন পাপির শাস্তির বিষয়ক হাদিস সেখানে একটি রয়েছে আতাইনে আল্লাহরিনিস্লাদ্দামে নবজি বলেছেন রাত্রের স্বপ্নে আমি একটা নদীর কুলে গেলাম সেটা লাল মেসলার রক্তের মতো সময় হয়েছে প্রিয় ভাই বোনেরা একটি বিরতির ইনশাআল্লাহ বিরতির পর আবারও আসব। তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছিগু বালিমিন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 জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় সকালে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 বিরতির পর আবারও ফিরে আসলাম সৌদ যে হারাম করা হয়েছে মানব জাতিকে অর্থনৈতিক বৈষম্য থেকে ফিরিয়ে আনার জন্যে বিশ্ব সমাজে ধনী দরিদ্রের মধ্যে একটি ন্যায়সঙ্গত এবং রহমতময় সম্পর্ক রচনার জন্যে সেই অলৌকিক কালজয়ী বিধানটি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবারও ইনশাআল্লাহ বাকি সময়ে আমরা সেটা কথা আলোকে একটা নদীর কুলে এক ব্যক্তি রয়েছে কাজ্যময়ান্দে যা নাতুন তার পাশে অনেকগুলো পাথর ওইজা যা বেহু এস বাহু মা তারপরে ওই রক্তের নদীর মধ্যে পড়ে থাকা লোকটি সে সাঁতার কেটে আসে যার কাছে রক্তের মধ্যে পড়ে থাকা লোকটি মুখ হা করে খুলে দেয় ফাইল কেম সে তার মুখের মধ্যে একটি পাথর নিক্ষেপ করে নওয়াজিক পরবর্তীতে নবীজি জিজ্ঞাসা করেছিলেন এই লোকটিকে তখন ফেরেস তারা বলেছিলেন আ কেলুর রেবা সুদখর সেই বুখারিতে আদেশটি রয়েছে আরেকটি আদেশে রয়েছে নবীজি মেয়েরা যে দেখেছেন কিছু লোকের পেট কাল বয়ুত একবার ঘরের মতো বিশাল প্যাট তাদের ব্যাপারেও বলা হয়েছে যে এরা সব সুদঘর তারা সাধারণত ইন্দামাল বায়ু মেসল রেবাকে খুব জোরালোভাবে তারা বলে থাকে এবং এটাই বিশ্বব্যাপী তারা সুদ যে খাওয়া যেতে পারে সুদের মধ্যে কোনো সমস্যা নাই তারা মনে করে যে এই বাণিজ্য আর সুদকে তারা একাকার করে প্রকাশ করতে চায় আর রসুল্লাহ এই জন্য খুব জোরালো ভূমিকা নিয়েছেন বিদায় হজ্জের ভাষণে তিনি সেখানে বলেছিলেন ফিল অকুল্লু রেবানি যুগের পূর্ব যুগের যত সুদ আছে সব আমি রোহিত করে দিলাম বাতিল করে দিলাম কোনো সুদের কোনো কিছু আর দাবি করতে পারবে না কেউ সুদি কোনো পাওনা কেউ আর দাবি করতে পারবে না এটা রহিত হয়ে গেছে আমার দুই তলায় আমি ওই সুদ কে পিষ্ট করে দিলাম পায়ের তলায় ফেলে দিলাম রেবান বাস। তারপরে যে সুদ তিনি রহিত করলেন প্রথম তিনি বলছেন আমার চাষা আব্বাসের সুদ রহিত করে দিলাম আব্বাসের কাছে যারা সুদ পাবা সব মাপ দিতে হবে না এইভাবে তাদের রাষ্ট্রের শতকরানব্বই ৯৫ ভাগ ব্যাংক সুদী তারা ধ্বংস হবে না তো কি হবে কত লজ্জার কথা প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা জন্যই আমাদেরকে শেষ সুদের যে আয়াত এখানে আমরা পড়লাম সর্বশেষ আয়াত অত সেদিনকে ভয় করো যেদিন আল্লাহর দিকে ফিরে যেতে হবে তারপর প্রত্যেক ব্যক্তিকে তাই দেওয়া হবে যা সে উপার্জন করেছে তাদেরকে কোনো জুলুম করা হবে না তো সুদ অবশ্যই কোরআন সন্ন্যায় বর্জনীয় সে কারণগুলো কিছু আমি আলোকপাত করছি সুদ এটি একটি মহাপাপ কবিরা গুনা আকলোর রিবা। নবী সাল্লাহাল্লাম থেকে যে হাদিসটি সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো সে সাতটি ধ্বংসাত্মকের মধ্যে একটি হলো আকলোর রেবা সুদ খাওয়া এবং সুদ যে খায় কম হোক আর বেশি হোক সেটা হুরমত বা হারাম হওয়ার ক্ষেত্রে সমান একজন মৌমিনের উচিত সুদ হারাম জানার সাথে সাথে সেটা বর্জন করে সে সুদমুক্ত হয়ে যাওয়া সুদের ভিতরে পড়ে থাকা তার কোনো সুযোগ নেই আসলে সুদ এটা মানসিকভাবে ব্যক্তিগতভাবে মানুষকে ধ্বংস করে আবার সামাজিকভাবে মানুষকে ধ্বংস করে অর্থনৈতিকভাবেও মানুষকে ধ্বংস করে যারা সুদ খায় তাদের ব্যক্তিগত যে ক্ষতিটা হয় সেটা হলো তার মধ্যে একটা কঠিন স্বার্থপরতা ব্যক্তিগত মানাত্মক যে মানসিক ক্ষতিটা হয় তার মধ্যে একটা আনানীয় একটা মানে স্বার্থপরতা কঠিনভাবে চলে আসে সে শুধু নিজেকে চেনে নিজের কথাই ভাবে সে বিশ্ব সমাজের কথা আর চিন্তা করে না এবং নিজের স্বার্থ ছাড়া নিজের উপকার ছাড়া আর কারো জীবনের লাভ ক্ষতি নিয়ে তার কোনো ভাবনা মনে আসে না এই জন্য ত্যাগের যে মানসিকতলা মানুষকে দিয়েছেন মানুষের দুঃখ দেখে দুঃখী হওয়ার মানুষের অভাব দেখে একটু দানের হাত বাড়াবার যে একটা যোগ্যতা মানুষের মধ্যে আলা দিয়েছেন এটা সে হারিয়ে ফেলে এবং ব্যক্তি সমাজের কল্যাণ করার যে একটা তার দায়িত্ব আছে মানসিকতা আছে মানবিকতা আছে এগুলি সব চলে যায় এগুলি হারিয়ে তখন সেই জায়গায় আসে শুধু স্বার্থ আর ভোগ ভোগ আর এবং স্বার্থের বন্ধুত্বের বন্ধন এই সুদের সামনে সবকিছু হারিয়ে যায় একজন তার বন্ধু তার কাছে কিছু টাকার জন্য গেলেও সে বলবে নাই আর যদি সুদ দেওয়ার কথা বলে তখন বলবে আছে কত নিকৃষ্ট মানসিকতা এটা তৈরি হয় মানুষের রক্তসোসার মনোবৃত্তি তৈরি হয়ে সে একটা অমানুষে পরিণত হয় তো এই প্রচন্ড লোভ এবং মানুষের সম্পদের এই আত্মসাত করার যে মানসিকতা তার ভিতরে তৈরি হয় এটা সুদের ব্যক্তিগত এক বিরাট ক্ষতি তো এই ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে দানের হাত বাড়াতে হবে সদাক হাত বাড়াতে হবে এবং বৈধ লেনদেনে সম্পদ উপার্জনের দিকে আমাদেরকে আসতে হবে এর কোনো বিকল্প নেই আর সামাজিকভাবে সুদের যে ক্ষতিটা হয় সেটাও মারাত্মক সেটা হলো যে সুদক্ষ মহাজন আর সুদাতা দরিদ্র শ্রেণী এ দুইয়ের মধ্যে একটা বিরাট দুশ্মনী ভাব তৈরি হয় মানুষের মনুষ্যত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় বিভিন্ন শ্রেণির মধ্যে বিশ্বের যে একটা শ্রেণী সংগ্রামের কথা আমরা শুনি এভাবে কিন্তু এটা তৈরি হয় একটা হিংসার অবস্থা তৈরি হয় এবং কোন মায়া দয়া স্নেহ মহাব্বত এটা মানুষের মানুষের থাকে না দিন দিন দূরত্ব বঞ্চিত মানুষের সমাজ এখান থেকেই পুঁজিবাদের এই অভিশাপের ভিতরেই কিন্তু সমাজতন্ত্রের জন্ম হয়েছে আরেক বিপর্যায়ে তারা সৃষ্টি করেছে বিশ্বব্যাপী কত কোটি ধনী মানুষকে তারা খুন করেছে রাতের অন্ধকারে কন্যা নিয়ে গেছে সমাজের যারাই পুঁজিপতি যারাই একটু ধনী ছিল এদেরকে মেরে তারা চেষ্টা করেছে আরেকভাবে সমান করার জন্য কিন্তু তাদের সে ফর্মুলাও ভুল ছিল সমাজতন্ত্র এক ভুল পুঁজিবাদও আরেক ভুল এক ভুল দিয়ে আরেক ভুলকে দূর করা যায় না যেটা মন্দ সেটা আরেকটা মন্দ কে দূর করে না এটা সরাসরি আল কোরআ কথা ইন্নাল হাসান নিশ্চয়ই পূর্ণ কাজগুলোই মন্দ কাজগুলোকে দূর করে এটা পূর্ণ সেটা মন্দকে দূর করবে যেটা মন্দ সেটা আরেকটা মন্দকে দূর করতে পারবে না এই ক্ষমতা তার নেই এজন্য জন্য সুদের এই বিষয়টি মারাত্মকভাবে এটা সামাজিক একটা বিরাট ক্ষতি নিয়ে আসে সুদখররা মানুষের দুশ্মন হয়ে যায় যেটা সারা পৃথিবীতে এই পুঁজিবাদী অর্থনীতি আর সমাজতান্ত্রিক অর্থনীতি পুঁজিবাদের কারণেই সমাজতান্ত্রিক ব্লকে সৃষ্টি হয়েছে তারপরে দুই ব্লকে বিশ্বব্যাপী যে কোল্ড ওয়ার করেছে ঠান্ডা যুদ্ধ করেছে আমরা সেটার ভয়াবহ ক্ষতির মুখোমুখি হয়েছি সারা পৃথিবীর মানুষ গোটা বিশ্ব দুইটা ব্লকে বিভক্ত হয়ে কি সর্বনাশ করেছিল এবং সেই মোকাবেলা করতে গিয়ে পৃথিবীর কত হাজার লক্ষ কোটি টাকার সম্পদ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পত্তি তারা নষ্ট করেছে এক গ্রুপ আর গ্রুপকে মারার জন্য যেই মারণাস্ত্র তৈরি করেছিল সেগুলির পিছনে এটা সুদের একটা বিশাল ক্ষতি তারপর অর্থনৈতিক দিক থেকে সুদের যেই ক্ষতিটা এটা তো একেবারে প্রকাশ্য ক্ষতি এটা আসলে বলারও অপেক্ষা রাখে না যারা সুদঘোর তাদেরকে আল্লাহ বলেছেন কাফার ইন আসিম এরা কাফার এরা প্রচন্ড পাপিষ্ঠ এবং এই সুদের কারণে একদিকে এক পক্ষের সম্পদ স্তূপের পর স্তূপ গড়বে আরেক দিকের মানুষ দরিদ্রের পর দরিদ্র হতে হতে একেবারে নিঃস্ব হয়ে যাবে এভাবেই চলছে। পুঁজিবাদীদের শোষণ পুঁজিবাদীরা ঋণ দিয়ে দিয়ে তৃতীয় বিশ্বের মানুষ মুসলিম বিশ্বের দরিদ্র মানুষকে তারা ঋণের আষ্টে পৃষ্ঠে গেতে ফেলেছে তৃতীয় বিশ্বের প্রতিটি মানুষের পেছনে মাথা পিছু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে আছে কিন্তু তারা জানে না তাদের সরকারগুলি এসব পুঁজিবাদীদের থেকে টাকা লোন নিয়ে নিয়ে গোটা জাতিকে ঋণের পৃষ্ঠে ঋণের জালে জড়িয়ে ফেলেছে পৃথিবীকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হলে আল কোরআন এই বিধান জান্নাতি বিধান যে আল্লাহ সুদকে হারাম করেছেন সুদ বর্জন করতে হবে এবং যে বাণিজ্য আল্লাহ বৈধ ঘোষণা করেছেন আল কোরআন সেই বাণিজ্য ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে হবে আসলে ইসলাম চর্যবৃত্তির মাধ্যমে সম্পদ উপার্জন এটাকে হারাম ঘোষণা করেছে একেবারে হাত কেটে দিতে বলা হয়েছে ফাই আহমা জাজামাকালাম মিনাল্লা যারা চুরি করে এদের দুইজনের হাত কেটে দেওয়া সেটা আইনের ব্যাপার যদি ইসলামী রাষ্ট্র তৈরি হয় স্বভাবের কারণে স্বভাবগত দোষের কারণে তার স্বভাবে চুরি করা তার প্রয়োজন থাক আর না থাক যাবতীয় পরিবেশ পরিস্থিতি বিচার করে সেখানে বিচার হবে ডাকাতির মাধ্যমে সম্পদ উপার্জনের কোনো সুযোগ নেই এবং সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে কোনো হারাম উপায়ে সম্পদ উপার্জনের ইসলামে কোনো সুযোগ নেই এজন্যই এসবের বিরুদ্ধে আলকর আন এভাবে ফরগ্রস্ত হয়েছে আসল না পৃথিবীকে আমরা সুন্দর করি একটি সুন্দর ইসলামিক অর্থনীতি দিয়ে পৃথিবীর মানুষদেরকে সুখ ব্যবস্থা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন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 double one US dollar account number zero double one three two Swift BIC code IBO IBAN double two IB ZBep